محمد বিসম محمد, وعلى محمد. ওলানতদ্দায়মত আাদাম ও মুনকির ফল ও হকুকহিম আজমাইন মৌম আদাওয়হম অল্যামেমদ্দিন আমাদব্লা উশি কুমন তক ফ্নত তক খেরজাদ বহাদম ফো ফি হালুম ওলা বনুন আনাত বকলব সলীম ওসুল্ল্লা মহামদ্যবন আবাদ ফকত কালহকিম ফি মহ কিতকীম হয়েসালা বসমি রহমা الله অনিলফায়মুনকর العظيم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 এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি তবে আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই বহু প্রশ্নের উত্তর প্যান্ডিং আছে তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আগে আমি আপনাদের একটি লিখিত প্রশ্নের উত্তর দিতে চাই তারপরে ইনশাল্লাহ আপনাদের অডিও রেকর্ডিং পেলে করব এবং আপনাদের য়েসমেল শুনে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আগে লিখি তো প্রশ্নটা দেখি কোথা থেকে কে করছেন জনাব গিয়াস উদ্দিন সাহেব লিখছেন ঢাকা বাংলাদেশ থেকে আসসালাম আলাইকুম হুজুর মুকদ্দেমাতুসলাত বা তাকিবাত সালাত কাকে বলে যদি একটু বুঝিয়ে বলতেন তো খুব ভালো হতো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই হুজুর আপনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখছি যা আগে জানতাম না আল্লাহ সুমানতলা আপনাকে ভালো রাখুক আমিন আপনি সুস্থ থেকে যেন এইভাবে দিনের খেদমাত করতে থাকতে পারেন এই দোয়া করি আমার সালাম নিবেন হুজুর ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বারাকাত আমার প্রিয় ভাইজান গিয়াসুদ্দিন সাহেব আপনার টেক্স ম্যাসেজের জন্যে বা প্রশ্ন রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমার জন্য যে দোয়া করলেন অনেক কৃতজ্ঞ জানাই আমি আমার সমস্ত দর্শক বিন্দুদের কাছে দক্ষিণা হিসেবে এটাই অনুরোধ করব যে আপনারা নিজের দোয়া যেন আমাকে ভুলবেন না প্লিজ নামাজের পরে निजे दाके स्मरण करबें जान सु दिन खेदमत करते अपने सेवा करते प्रश्न उत्तर दीते समस् समाधान बोलते भाई ग्यासुद्दीन साहेब उन्नी सूंदर एक प्रश्न रेखे जे हजुर मकद्देम सलाद तब सलाद का बला है तो मने रखबें मकद्देम सलात যেটা নামাজের আগে করার হুকুম দেওয়া হয়েছে যে কাজগুলো নামাজের আগে করতে হবে একে মুকমাতুসালাত বলা হয় আর এর মধ্যে কিছু ফরজ ওয়াজিব আবার কিছু সন্ন্যত বা মোস্তাহাব আর সালাত যেটা নামাজের পরে করতে হবে পরে করার জন্য বলা হয়েছে যেমন তসবি ও তাহলিল মাফাতেমা আজহার সালাম তসবি পড়া বা জিকির পড়া কোনো জিকের পড়া বা দোয়া মোনাজাত যে দোয়াগুলো আমরা পড়ি বিভিন্ন দুয়া জহরের নামাজের পরের দোয়া আছে আসের নামাজের পরে দোয়া আছে মগরে বেশা নামাজের পরের বিশেষ দুয়া আছে সকালের নামাজের পরে তো সবচেয়ে বেশি দোয়া নবী বাহলেবাতে থেকে বর্ণিত হয়েছে সকালের নামাজের পরের জন্যে ভোরের আজানের থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত কখনও এমাম নবীরা নিজের মসল্লা থেকে উঠতেন না ওই পুরো সময়টা দোয়া দানের মধ্যে কাটাতেন তাই সেই সমস্ত দুয়া পড়লে আমাদের জীবনে বড় বরকত আসবে আমাদের জীবনে বড় শান্তি আসবে বা আমরা নিজের মন মনোকামনা আশাকে পুরো হতে দেখতে পারবো তাই ওই সমস্ত দোয়াগুলো অবশ্যই পড়ার চেষ্টা করুন সকালে নামাজের পরে সঙ্গে সঙ্গে ঘুমাতে নেই ওই সময় রুজি বন্টনের সময় সুখ শান্তি দানের সময় তাই নিজের সুখ শান্তি পাওয়ার জন্যে বা আল্লাহর রহমত পাওয়ার জন্য। হালাল রুজি পাওয়ার জন্য ওই সময় জেগে আল্লাহর উপশনায় কাটান যাতে আল্লাহর ফেরিস্তারা নিরাশ হয়ে ফিরে যা না যায় যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আল্লাহর ফেরিস তারা নিরাশ হয়ে ফিরে যায় তাই তাদেরকে নিরাশ করবেন না তো তাকিবাতে নামাজ মানে নামাজের পরে যে সমস্ত দুয়াদানি আমরা করি নফল নামাজ সন্নত নামাজ পড়ি বা নামাজের পরে যে সমস্ত সৎকা খায়রাত দিতে বলা হয়েছে কোরআন বহুবার বলেছে হাকিম সয়াদ ওয়া তো জাকাত নামাজ পড়ো জাকাত দাও খেরাত করো তো নামাজের পরে কিছু সাতকা দিতে হয় বিশেষ করে সকালে নামাজের পরে দিনের মঙ্গলের জন্যে বা নিজের শান্তির কামনার জন্যে বা জীবনে সুখ শান্তি ও কল্যাণের জন্য কিছু না কিছু অবশ্যই সাতকা দিন ওই সাতকা ভালা ও মুসিবত থেকে রক্ষা করে জীবনকে বৃদ্ধি করে বিপদ আবাদ বালা ও মুসিবত থেকে বাঁচায় তাই সকালে নামাজের পরে সাতকা দিতে যেন কেউ ভুলবেন না তো তাকিবাতে নামাজ যেগুলো নামাজের পরে করতে বলা হয়েছে নামাজের পরে করতে হবে আর সালাত একটু বিস্তারিত তাই আমি এটা খুব সুন্দরভাবে আমার ভাই যেভাবে অনুরোধ করেছেন বা জানতে চেয়েছেন আমি এক এক করে স্টেপ বাই স্টেপ বলতে চাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস খুব ইম্পর্টেন্ট তাই এটা মন দিয়ে শুনুন লিখে নিন নইলে রেকর্ড করে নিন আর নইলে এপিসোড নম্বর মনে রাখবেন এটা বারবার দেখুন বারবার শুনুন এর মধ্যে ভুল করলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে এবার বিফল হয়ে যাবে উপাসনার কোনো স্বভাব পাওয়া যাবে না কেননা কিছু জিনিস আছে যেগুলো মোকদ্দেমাতে সলাাদ বলা হয়েছে মানে নামাজের আগে যেগুলো যেগুলো করা অনিবার্য মানে করতে হবে আবার কিছু জিনিস আছে সেগুলো সুন্নত বা মোস্তাহ তো আমি আগে ফরজগুলো বলতে চাচ্ছি যেগুলো নামাজের আগে করতে হবে না করলে নামাজ হবে না যেমন এক নম্বর সময়ের অপেক্ষা সময় না হলে কিন্তু নামাজ হবে না এখনও भोर आजान समय तरह आगे जी क्यों नाम पढ़ते से सकाले नमज़ पढ़ते रे घूम आसते बारोटार समय भकाले नमज पढ़े घूमिए पड़ी तो सकाल अजान आगे जो सकाले नमज पढ़े नामा ओर जहर जवाल सूर्य माथार ऊपर एसे जो एक ढला शुरू है जो कुरान बकीम उलत ने दुल्कम एल आसाकिल्लाइल व कुरानल फजर तीनटे समय बला पाँच नाम सुरीला आए नम्बर अष्टर तुले देख तुम्हारा नाम पढ़ो जो सूर्य माथार ऊपर एस एक ढले जाश्चान्स दलाक मैंने जो सूर्य एक ढला शुरू हो जाए पश्चिम दिखे जाए सयाब पूर्वे जाए तो जोहर आसर नाम समय आगे जहर पड़ते पर असर पड़ते एल कल्ल जख रे प्रवेश करब सूर्य अस्त जावर पर संगे संगे ना जो अंधकार हो आस তো যখন অন্ধকার হয়ে আসবে মানে সূর্য ডোয়ার কমসে কম দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু অন্ধকার হতে শুরু হয় তাই পুরোনো যুগে যখন ঘড়ি ছিল না আমার বাপদাদারা পূর্বপুরুষরা রোজা খুলতেন যখন মুরগি হাঁস মুরগি নিজের বাসায় যেত পাখিরা বাসায় যেত বা যেটা প্র্যাকটিক্যাল দেখেছি বা শুনেছি বাপদাদের কাছে এই শরীরের লোম যতক্ষণ দেখা যেত ওনারা এফতার করতেন না শরীর লোম দেখা যাচ্ছে মানে এখনো দিন বা আছে যখন সে যুগে কারেন্ট আলো ছিল না বলে যখন অন্ধকার হয়ে যেত লোম দেখা যেত না তখন তারা তারা এফতার করত এটাই ছিল অরিজিনাল বা সঠিক সময় যেটা কোরআন বলছে সোম্মা আতিম্ম স্যাম লাইল রোজাকে পুরো করো রাত অবধি সন্ধ্যা অবধি না মগরব না কোরআনের উপরে আমাল করুন নিজের পরিশ্রম বা রোজাকে নষ্ট করবেন না সময়ের আগে ইফতার করবেন না তো কোরআন বলছে আকিমুলসলাত নি দুলুক ইস্যামস এলা গাসাকাইল নামাজ পড়ো যখন সূর্য একটু ঢলে যাবে মানে জোহর আসারের সময় এটা বলা হচ্ছে এলা গাছাকলাইল যখন রাতের অন্ধকারে প্রবেশ করবে তখন নামাজ পড়ুন ওটা মগরবেশার সময় বলা হচ্ছে ও কোরআনুল ফজর ফজরের নিকটে ভোরের সময় নামাজ পড়ুন তো নামাজের জন্য সময় নির্ধারিত করা হয়েছে যেমন সুরায় হুদে আয়ত একশো চোদ্দো এসে হচ্ছে আকিমসালাতফাই আনাহার ওজুল ফাম আল্লাল দিনের দুই প্রহারে নামাজ পড়ো এবং সামান্য রাত থাকতে ভোরের সময় নামাজ পড়ো দিনের দুই ভাগে মানে জহর অ্যান্টি ম্যারিডিয়াম যেটা এ এম পি এম আপনারা লেখায় দেখেছেন এটু সংকেত তো দিনের বেলা নামাজ পড়ো রাতের বেলা নামাজ পড়ো আর ভোরের সময় সামান্য রাত থাক মানে সকালের সময় নামাজ পড়তে বলা হয়েছে তো তিনটে সময় বলা হয়েছে কোরআনে পাঁচটে নামাজের জন্যে তো सर्वप्रथम मोकद्देमा हिसाब से समय अपेक्षा करते हैं समय आगे नाम पढ़ले समय पर नाम कदा हो जा तई नम्बर मोकद्देमाते नाम सर्वप्रथम जो बला समय एवे समय बिना उजू तेज नाम पढ़े नाम कि गोसल फरज होती गोसल ना नमज़ हो गोसल पानी नहींजूर जानी नहीं जदि तयम ना कर नाम ना नमज़े पवित्रता अर्जन करते तो द्वितीय जिन हेहारा শারীরিক বা মানবিক তা যদি কারোর উপরে গোসলও আজীব হয়ে থাকে তাকে গোসল করতে হবে যদি সে গোসল ফরস না হয়ে থাকে তো অজু করে যথেষ্ট আপনারা জানেন অজু করে তাকে পাক হয়ে নামাজ পড়তে হবে আর যদি অজু গোসলের জন্য পানি না থাকে পিক পানি ব্যবহার করতে অসুবিধে অসুস্থ শরীর পানির ব্যবহার করতে ডাক্তার মারা করেছে তো কিন্তু সে তামায় তায়ম করবে কিন্তু তিনটে যে তাহারাতের পদ্ধতি কোনো একটা পদ্ধতির মাধ্যমে তাকে পাক হতে হবে পবিত্র হয়ে তারপরে সে নামাজ পড়বে তো তাহারাত দ্বিতীয় শর্ত হচ্ছে মকাদ্দেমাতে নামাজ তাহারাত অর্জন করতে হবে শারীরিক তাহারাত মানে তার শরীরও যেন পাকায় শরীরে কোথাও নিজাসাত লেগে থাকলে কিন্তু তার নামাজ হবে না ওইরূপ কাপড় যে কাপড় পোশাক পরে নামাজ পড়ছে সেই কাপড়ও যেন পাক হয় না পাক কাপড়ে কিন্তু নামাজ হবে না তাই বলা হচ্ছে শারীরিক বা মানবিক পবিত্রতার প্রয়োজন আছে অজু গোসলের মাধ্যমে হোক তার হাদাস থেকে হোক আর নেজাস থেকে হোক আর খাবাস থেকে হোক নেজাস মানে পেশাব পেশাবায়খানা এগুলোকে বলা হয় আর হাদাস যার জন্য গোসল ওয়াজি হয়ে যায় আর খাবাস মানে নোংরা যেগুলোর জন্য নিয়ে তারও প্রয়োজন হয় না যেমন কাপড় নোংরা হয়ে গেছে ওটা পরিষ্কার করে নিতে হবে কি কাপড় নাজিস হয়ে গেছে ওটাকে পাক পাক করে নিতে হবে তো শাড়ির পাক হতে হবে কাপড় পাক হতে হবে আর ক্লাস নামাজের জন্যে আগে হয় অজু করতে হবে আর যদি গোসল ফরজ হয়ে থাকে মনে করুন বীজুপাত হওয়ার কারণে রাত্রে শুয়েছিলেন কোনো কারণে বীজুপাত হয়ে গেছে কি স্বামী স্ত্রী সবাস করেছেন গোসল ফরজ হয়ে গেছে তো সকালে নামাজের আগে গোসল করতে হবে গোসল না করে নামাজ হবে না শুধু অজু করলে কিন্তু নামাজ হবে না ওইরূপ যদি অজু গোসল সম্ভব না হয় তখন সেই সময় তায়াম্মুম করতে হয় তায়ামুম করে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে মানে হয় ওজু গোসল নিলে তায়াম্মুম এই যে পবিত্র হওয়ার তিনটে পদ্ধতি ইসলামে বলা হয়েছে শরীয়াতে বলা হয়েছে এই তিনটার মধ্যে কোনো একটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে তারপরে নামাজ পড়তে হবে আর শারীরিক মানবিক এবং পোশাক যেটা পরে আমরা নামাজ পড়ছি সেগুলোও কিন্তু পাক হতে হবে শরীরও পাক হতে হবে কোনো শরীরে অংশ যেন নাজিস না হয় य मने थको तो प्रथम एक नम्बर मकदे नामज़ एक नम्बरे हे वक् समय द्वित हेहारत जेट गोसल तयम माध्यम व लेबास जो पोशाक नमज पढ़ पोशाक पा होते हो प्लस हम शर पा होते हो तृत्य शर्त बा मकद्दम तो शरक बला हे एब लेबल मकान जे जगह नाम पढ़ी पोशाके नमज पढ़ी से पोशाकु मोबाह होते मोबा मान हालाल পাক পবিত্র আলাদা জিনিস আর হালাল হওয়া অন্য জিনিস হালাল মানে অবৈধ হারাম পয়সা দিয়ে ওই পোশাক যদি কিনে নামাজ পড়া হয় তো ওই পোশাকে নামাজ হবে না চুরি করা পোশাকে যদি নামাজ পড়া হয় তো ওই পোশাকে নামাজ হবে না কারোর অনুমতি বেহিন কারোর কাপড় পরে যদি নামাজ পড়া হয় সে যদি রাজি না হয় তো ওই কাপড় কিন্তু নামাজ হবে না জাকাত খুঁমোচ মালের জাকাত খুঁমোস আদায় করে যদি মাল পাক না করা হয় তো ওই মাল দিয়ে যদি পোশাক কিনে কাপড় কিনে সেই কাপড় পরে নামাজ পড়া হয় তো ওই কাপড় কিন্তু নামাজ হবে না ও নামাজ কোনো লাভ নেই ওর কোনো ফল পাওয়া যাবে না জাকাত কুমোস এটা ওয়াজিব শরীয়তে সন্নত করা হয়নি ফরজ করা হয়েছে তো জাকাত কুমুস যদি কেউ আদায় না করে জেনে শুনে তার মাল পবিত্র নয় আর ওই অপবিত্র মাল দিয়ে যদি সে পোশাক কিনে নামাজ পড়ে তো তার নামাজ হবে না বা সেই নামাজ কবল হবে না মনে রাখবেন তো বলা হয়েছে এ বাহাতুল লেবাস ওলমা খান রূপ যে জায়গায় আমি নামাজ পড়ছি ওই জায়গাও কিন্তু মোবাহ হতে হবে মানে গসবি জায়গা কাড়া জায়গা কারুর জোর করে কারোর কাছ থেকে জায়গা নিয়ে সেখান থেকে নামা সেখানে নামাজ পড়ছেন কি এমন জায়গায় নামাজ পড়ছেন ওই জায়গার মালিক রাজি নয় আপনার ওখানে নামাজ পড়ায় ওখানে কিন্তু নামাজ হবে না কিন্তু এখানে মসজিদের মাসলা কিন্তু অন্য অনেক জায়গায় কিছু মূর্খ মুসলমানেরা অশিক্ষিত যারা শরীয়ত কি জিনিস জানে না তারা নিজের মসজিদের দরজায় লেখা রেখেছে অমুক অমুক ফেরকার লোকেরা এসে যেন এখানে নামাজ না পড়ে তো এ সমস্ত কথা তুচ্ছ এর কোনো অর্থ রাখে না আল্লাহর ঘর তার বাপের ঘর নয় মনে রাখবেন আল্লাহর ঘরে আসতে আল্লাহ মানা করতে পারে আর আল্লাহ কাকে মানা করে যে অপবিত্র জঘন্য পাপী অনেক কিছু আছে এ পাপ না সাধারণ পাপ নয় তো আল্লাহর ঘরে কে প্রবেশ করবে কে করবে না সেটা আল্লাহ জানে আল্লাহর ঘর সকলের জন্য খোলা নবীয় আহেবের দরতা সবসময় সকলের জন্য খোলা থাকতো তো ওই মসজিদে আসার মানা করার অধিকার কারোই সেটা আল্লাহর ঘর আর আল্লাহর সমস্ত বান্দারা পবিত্র অবস্থায় যারা থাকে যাদেরকে মসজিদে প্রবেশ করা মানা করান হাদিসে মানা সে আল্লাহর হুকুমে মানা সেটা বান্দার হুকুম নয় কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কোন বান্দার অধিকার নেই কাউকে মসজিদে আসতে মানা করা তো যদি কোনো ফেরকার লোকেরা নিজের মসজিদের দরজা লেখা থাকে লিখে রাখে যে অমুক ফেরকার লোকেরা এর মধ্যে যেন না আসে তো ওটা তুচ্ছ মনে করবেন ওটা ভুলে যাবেন ওটাকে দেখবেন ও না আল্লাহর ঘরে আল্লাহর উপাসন আপনি করতে পারেন কোনো অসুবিধে নেই এটা তাদের রোগ তাদের মনোরোগ আল্লাহ তাদের চিকিৎসা করবে বা আল্লাহর ঘর থেকে যারা মানা করছে কোরআন বলছে যারা আল্লাহর ঘরে প্রবেশ করতে মানা করে এরা জুলুম করছে জালিম আর এই জালিমরা বড়ো কঠিন সাজা পাবে তা আমি বললাম এরা যদি কোরআন ও হাদিসের জ্ঞান রাখত এরা যদি মুসলমান হতো তো কখনো এক মুসলমানকে মসজিদে আল্লাহর ঘরে আসতে মানা করতো না তো জাগার পবিত্রতা আর জাগার মোবাহওয়া মানে ওই জায়গাটা যেন কারা কারোর কাছ থেকে কেড়ে নেওয়া যাওয়া না হয় বা জোরপূর্বক হারাম পয়সা দিয়ে ওই জায়গাটা কেনায় কেনা হয়েছে ওটা কিন্তু মোবাহ নয়। যেমন হারাম পয়সা দিয়ে পোশাক কিনে কি চুরি পোশাককে যদি কেউ নামাজ পড়ে নামাজ পেন ওইরূপ গসবি জায়গা কারোর জোর করে কারোর কাছ থেকে জায়গা নেওয়া হয়েছে মনে রাখবেন আমাদের সমাজে অনেক অনেক সময় আমরা দেখি এটা আমাদের সামনে ঘটে মসজিদের পাশে জায়গা আছে একজনের সে দিতে চাচ্ছে না जोर तरस जगह मस्जिद एड कर आल्ला घर दिवा आल्लाजेजी तक दीते हाँ जोर बाध्यमूलकत ना हम सामान्य पैसे दिए ताकि राजी का हे नबीर जुगे एम घटना घटे मस्जिद नवाबीते नाम बेड़े गल मदिनाए तक सबा बोलें नबी आल्लाह मस्जिद के आो बृद्धि करते चाह नबी खूब भलो तब आशेपे तोड़ी आ তো আমরা অনুরোধ করব যদি কেউ নিজের বাড়ি দিয়ে অন্য জায়গায় জাগা নিতে চায় তো সেখানে তাকে জাগা দেওয়া হবে বা বাড়ির করার খরচ দেওয়া হবে নবী বললেন একটা জিনিস মনে রাখো যে স্বেচ্ছায় দেবে তার জায়গা নিয়েও যে স্বেচ্ছায় দেবে না তার সঙ্গে যেন জোর করো না জোর পূর্ব কারোর জায়গা যেন মসজিদে অ্যাড করো না মসজিদে যেন জোর করো না সবাই আশেপাশে যারা ছিল সবাই নিজে নিজের ঘর দিয়ে দিয়েছে একজন ব্যক্তি বলছে না নবীল্লাহ আমি আমার ঘর দিতে রাজি না। আমি এখান থেকে নামাজ পড়তে আসি আমার সুবিধা হয় আমার জন্য খুব সুযোগ হয় আমি আজানের সঙ্গে সঙ্গে মসজিদের ভেতরে প্রবেশ করি আমি আমার বাড়ি দেব না তখন সাহাবিরা কিছু সাহাবি বিক্ষত সাহাবি দু নম্বর সাহাবি উনি বললেন দেবে না আল্লাহর ঘরের জন্য যাচ্ছি তুমি দেবে না নবী যখন এই কথা শুনলেন তখন বললেন আয় তার নাম নিয়ে বললেন জোরপূর্বক কারোর কাছ থেকে কারোর জায়গা নিয়েও না एट बैद्य नी नो जगह मुसलमान नामा एट हराम चोरपूर्वक जी ना हो तो जगह गी और गस्बी जैगे नामज़ हो चिंता करूँ नबी की बोल मालिक रजी न है तो जगह मस्जिदे ऐट करो ना क्यों ओई जगह जो नाम पढ़ो तो तुम्हारा नमज होना तो कारोर जगह जो प्रेक्टिकल तरह व्यक्तिगत दन दौलत सम्पद से माना तो तेजे नमज़ पढ़ले नमज़ होना ये क्योंकि ख्याल रखते तो यहने द्वित जेटा मकदम सलाद बला एबहतुल मकान वालेबास मान नाम जगह वजे पोशाक पढ़े नाम पढ़ी वोट मोबा होते गस्बी व्वक वागा कपड़ी नाम पढ़ते से जो राजी न জায়জ না রূপ পুরুষদের জন্যে রেশমি কাপড় সিল্কের কাপড় রেশমি কাপড়ে পুরুষদের জন্য নামাজ বৈধ নয় তাদের নামাজ বাতিল হয়ে যাবে পুরুষদের জন্য নারীরা পড়তে পারে কোনো অসুবিধে নেই রূপ যে কাপড়ে সোনার তার দিয়ে সেলাই করা আছে সোনার তার দিয়ে অনেক অনেক রাজারা এমন করেছিল নিজের যুগে মুসলমান রাজারা তারা যে রাজপোশাক পরতো তাতে সোনার তার দিয়ে কাজ করা থাকত তো ওই কাপড়ে কিন্তু নামাজ হবে না এমনি তো পুরুষের জন্য সোনা পর হারাম প্লাস যদি কেউ সোনার পোশাক পরে বা সোনার তার দিয়ে সুতো দিয়ে তৈরি করা পোশাক পরে নামাজ পড়ে তো তার নামাজ বাতিল তার নামাজ হবে না এই মশলা মশাইলগুলো জানার প্রয়োজন আছে খুব গুরুত্ব দিয়ে শুনুন তো এবাহাতুল লেবাস ও এবারাতুল মাকান তৃতীয় মোকাদ্দেমার তো সালাত হচ্ছে নামাজের নামাজের পোশাক মোবা হতে হবে মানে হালাল হতে হবে পবিত্র অন্য জিনিস হালাল হওয়াটা কিন্তু অন্য জিনিস এবারে আগে বলা হচ্ছে কেবলা রুখ মুকাদামাতে নামাজে চতুর্থ স্থানে কেবলা রুখ হয়ে নামাজ পড়তে হবে কেউ যদি পশ্চিম দিকে মানে আমাদের দেশ থেকে পশ্চিম দিকে কেবলা তো কেবলার রুখের মুখ না করে যদি কেউ দক্ষিণ দিকে উত্তর দিকে পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে নামাজ হবে যেমন আমরা ছোটোবেলা শুনেছি কিছু লোকদের গুরুরা ভারত ছেড়ে বাংলাদেশ চলে গিয়েছিল বলে তারা পশ্চিম দিকে মুখ না করে পূর্ব দিকে মানে গুরুরা যে দেশে গেছে সেই দেশের দিকে মুখ করে নামাজ পড়ছিল এটা একটা অশিক্ষিতর পরিচয় শিক্ষার অভাব মূর্খতার পরিচয় আর কিচ্ছু না কেবলা পবিত্র কাবা ঘর গুরুরা নয় তো কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে হবে এটা একটা সামান্য উদাহরণস্বরূপ বললাম তো কেবলারু খোনা জরুরিয়া মানে চতুর্থ যেটা মকদ্দমাত সেটা হচ্ছে কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হবে যেখানে থাকবেন মুখ কেবলার দিকে হতে হবে জেনেশনে যদি কেউ কেবলার দিকে মুখ না করে দিকে মুখ করে নামাজ পড়ে তার কিন্তু নামাজ হবে না কিন্তু অনেক অনেক সময় আমরা মোসাফির হই অন্য দেশে যাই অন্য জায়গায় যাই সেখানে বুঝতে পারি না যে কেবলা কোন দিকে পশ্চিম কোন দিকে নামাজ কোন দিকে ফের মুখ করে পড়তে হবে তো ওখানে বলা হয়েছে মুসলমানদের মসজিদ দেখো নইলে কবর দেখো কবর দেখে বুঝতে পেরবো ডাইরেকশান দেখে যে কেবলা কোন দিকে হতে পারে কি জিজ্ঞেস করো মানুষের কাছে যে কেবলা কোন দিকে পশ্চিম কোন দিকে এখন সহজ হয়ে গেছে তাছাড়া এখন মোবাইলে কম্পাস এসে গেছে কম্পাসের মাধ্যমে ডাইরেকশন পুরো বলে দেয় চুল পরিমাণেও মানে ভুল হয় না অনেক অনেক সময় ঠিক যেদিকে কেবলা সেদিকে ওই কম্পাসের কাটা ঘুরিয়ে বলে দেবে কেবলা আপনি যেখানে আছেন এখান থেকে এইদিকে ডান দিকে বাম দিকে সামান্য ডান সাইটে সামান্য বান বাম সাইটে কি সোজা সামনের দিকে দেখে নামাজ পড়ুন কি ডান দিকে কি বাম দিকে সব বলে দিচ্ছে আজকাল সহজ হয়ে গেছে তো কেবলা নির্ণয় করে নামাজ পড়তে হবে আর যদি কেউ কেবলা নির্ণয় না করতে পারে কোনো মানুষও না পায় জিজ্ঞেস করার জন্যে শরীরে তখন বলেছে তাকে চারিদিকে নামাজ পড়তে হবে এক এক নামাজ চারদিকে পড়তে হবে মনে করুন সকালে নামাজকে জহরের নামাজ আগে এই দিকে ডান দিকে ফিরে পড়বে তারপরে বাম দিকে তারপরে সামনে তারপরে পিছনে এইবার মানে চারিদিকে কোনো না একদিক তো কেবলা হবে যেখানে কেবলা জানার কোনো উপায় নেই সেখানকার জন্য বলছি তখন এক নামাজ মানে জহরের নামাজ চারবার পড়তে হবে একবার ডান দিকে একবার বাম দিকে একবার সামনে দিকে একবার পেছন দিকে মুখ করে আর যতক্ষণ সম্ভব একটা ধারণা সিক্সটি পার্সেন্ট মোর দ্যান সিক্সটি যে কেবলা এই দিকে হতে পারে ওই দিকে নামাজ পড়ুন যথেষ্ট নামাজ আল্লাহ দরবারে কবল হয়ে যাবে তো চতুর্থ জিনিস যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কেবলা মানে মকাদ্দমাত সালাদ বলছে কিন্তু নামাজের আগে যেগুলো করতে হবে বা খেয়াল করতে হবে কেবলার রুখ করে নামাজ পড়তে হবে তারপরে হচ্ছে আজানো একাহমত আজানো একাহমাত মুসাহিদ্দিনগণরা মুফতিগণেরা বা রবায়ত হাদিস বলছে সুন্নতে মক্কেদা আবার অনেকে বলেছেন ওয়াজিব আবার অনেকে বলেছেন ওয়াজিবি কেফাই আজান ওয়াজিবিফাই মানে একজন যদি আজান যায় যেমন মসজিদে একজন আজান দিচ্ছে তো বাকি লোকেরা আর আজান দেওয়ার প্রয়োজন নেই একটাই আজান যথেষ্ট মসজিদের আজান শুনে সবাই ওই আজানের পরে নামাজ পড়তে পারে একামত একামত দিয়ে নামাজ পড়তে বলা হয়েছে কিন্তু জমাতে নামাজ যখন হচ্ছে এমাম সাহেব উনি একা একামাত পড়ছেন সকলের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে একেবারে কেফাই মানে কেউ একজন যদি একামত দেয় এমাম জামাত এমাম সাহেব একামত দিচ্ছেন পেছনে মামুমদের কারো একামত পড়া দরকার নেই তাদের সরাসরি নামাজের নিয়াত করে নামাজ পড়তে পারবে কিন্তু যখন আমরা একা নামাজ পড়ি ফোরাদা পড়ি বাড়িতে পড়ি আর মসজিদ যেখানে পড়ি যখন একা নামাজ পড়ি আর যদি নামাজের সময় হয়ে থাকে আর আজান যদি মসজিদে না হয়ে থাকে তখন যা সেই নিজের মতো আজান দিতে হবে আর আজানের পরে একামত দিতে হবে তারপরে নামাজ শুরু করতে হবে এটার কিন্তু তাকেদ হয়েছে বারবার বলা হয়েছে তার আজানো একামতের পরে এবারে আমরা নামাজ শুরু করব। এবার এখানে কিছু জিনিস আছে যেগুলোকে সুন্নত বলা হয়েছে মানে করলে স্বভাব কিন্তু না করলে কোনো পাপ নেই যেমন পোশাক পরিষ্কার হওয়া উচিত পবিত্র নিয়ে অন্য জিনিস পরিষ্কার অন্য জিনিস অনেক অনেক সময় পোশাক একটু ময়লা হয় ময়লা হয়ে যায় কিন্তু সেটা পবিত্র থাকে তো ময়লা পোশাকে নামাজ হবে কিন্তু এটা মক্র लेबास खुजु जीनाथाकुल्ले मस्जिद जो मस्जिदे जावा आल्लापासना करते जाबाद करते जानाद कर जाओ सूंदर भाव सेजे गुजे परिष्कार पवित्र लेवास पर जाओ तो नाम पवित्र लेबास प्लस परिष्कार लेबास परिधान कर दुख विषय बोलते हैं जो कुटुम बाड़ी जाते दुनिया के देखाते सूंदर पोशाक परी सूंदर परिधान करी कम आल्लर सामने हाजिर हो গ্যাঞ্জি লুঙ্গি পরে যে কোনো একটা টি শার্ট পরে ছেঁড়া কাপড় পরে পরিষ্কার হোক না কিছু যায় আসে না কেননা এখানে তো কেউ দেখছে না আমরা মনে করছি আমরা নামাজের পার্টির উপরে দাঁড়িয়ে আছি একা একাই নামাজ পড়ে যাচ্ছে এখানে কেউ দেখছে না একবার এভাবে না যে বাদশার বাদশাহ দেখছে সমস্ত বাদশার যে বাদশাহ সে দেখছে সমস্ত সম্মানিত ব্যক্তিকে যে সম্মান দান করেছে সেই রব্বল ইজ্জত দেখছে তার সামনে যখন নামাজ পড়বো তো কত সুন্দর ভদ্র सुंदर पोशाके एंताफी आईन यिन अनुभव करते तुम्हें आल्ला नजर सामने फंजुर मदा तारा एवारे भेबे नाओ तुम्हें क्य कर केमन कर लेवस पढ़े नामज़ पढ़ु परिष्कार क्यों अन्न जिनि तहारा क्योंकि अन् जिन जो बोल वोजें सुन्नत सदा पोशाक नाम पढ़ा सुन्नत खुशबू लागानो मानी আঁতর লাগানো কোন প্রকারের আতর মেকে নামাজ পড়া সুগন্ধিত জিনিস বা আতর মেকে নামাজ পড়লে নামাজ সব আরও দ্বিগুণ করে দেওয়া হয় তারপরে চুল দাড়িতে কাকুই করে কাঁকুই করে মাথা ভালো করে এচড়ে দাঁড়িয়ে এচড়ে ভালো করে সুন্দরভাবে সেটিং করে নামাজ পড়ুন বা নামাজ পড়তে মসজিদে যান অনেকেই নামাজ পড়তে যাচ্ছে দাড়ি এদিকে উড়ে যাচ্ছে ওদিকে উড়ে যাচ্ছে মাথার চুল ছড়িয়ে আছে তাই ওই জন্য টুপি পড়তে বলা হয়েছে মানে এটা টুপি পরাটা মোবাহ কিন্তু টুপি সন্ন্যত না কেন নবীর যুগে টুপি পরতেন না নবীর যুগে সাহাবিরা সাফা পড়তেন মাথায় কাপড় বাঁধতেন সাদা কাপড় আপনারা মৌলিমানা যারা ভাইরা হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন ওনারা জানেন এই টুপি কিন্তু পরের আবিষ্কার পরের সৃষ্টি পরে যে সাধারণ মানুষ আমামা পড়লে পাগড়ি পরলে কি ভালো লাগে কিন্তু মনে রাখবেন এই আমামা এই যে পাগড়ি আমি পরে আছে এটা শিক্ষিতদের পরিচয় জ্ঞানী ব্যক্তিদের পরিচয় কিন্তু নামাজের সময় অল্প কাপড় মাথায় বাঁধা মানে একটা পাগড়ির রূপ মতো ধারণ করে যাকে সাফা বলা হয় ওটা বেদে নামাজ পড়ার সন্ন্যত নবীর সাহাবিরা ওইভাবে সাফা বেদে নামাজ পড় পড়তেন সে সময় এই সমস্ত টুপি ছিল না এখন ওই টুপি কেন পড়তে বলা হচ্ছে যা চুল যেন কপালের উপরে না আসে কেননা না দাগা আর কপালের মাছ যদি চুল এসে যায় তার শেষদা বাতিল তার নামাজ শেষদা বাতিল মানে নামাজ বাতিল মনে রাখবেন তাই ওই জন্যে চুল কেউ টুপি পরে কেউ রোমাল বাঁধে বিভিন্নভাবে চুলটা যাতে মানে শেষদা করার সময় শেষদা শেষ এবং কপালের মাঝখানে না এসে যায় শেষ এবং কপালের মাঝখানে যদি চুল এসে যায় তা নামাজ কিন্তু বাতিল অনেকেই জানে না এই জিনিসটা অনেকেই চুলের ওপরে শেষদা করে মনে রাখবেন চুলের ওপরে শেষ দা না নামাজ বাতিল সেজদা করতে হবে এই কপালের কপালের চামড়া যেন শেষ লাগে আর সবচেয়ে উত্তম সেচদার জাগা হচ্ছে মাটি আরদা জয়লা ক্লিয়ালী বলেছেন আল্লাহ আমার জন্য মাটিকে সেচদা করেছে নবী যখন সফরে যেতেন নিজের সঙ্গে মাটির একটা টুকরো নিয়ে যেতেন যেখানে যেতেন ওখানে ওই মাটির উপরে শেষ দা করতেন যে জিনিস পানাহার মানে খাওয়া দাওয়া পাওয়া যাবে পরিধান করা যাবে তার উপরে কিন্তু সেচদা জায়জ নয় তো এখানে বলা হচ্ছে নামাজের সময় চুল দাঁড়িয়ে ভালো করে সেটিং করে যাও ওইরূপ মিসওয়াক করতে বলা হয়েছে মিসওয়াক মানে দাঁত পরিষ্কার করতে বলা হয়েছে মানে যাতে মুখ থেকে দুর্গন্ধ না আসে বলতে খারাপ লাগছে তবুও বলতে হচ্ছে অনেক অনেক সময় আমরা জমাতে দেখেছি লোকেরা আসে তারা কতদিন হয়তো মুখ ধয়েনি মানে ব্রাস করেনি টুথপেস্ট করেনি কি মিসওয়াক করেনি। কথা বলে এমন দুর্গন্ধ আসে শুধু এটা বোঝানোর জন্য বলতে বাধ্য হচ্ছে যে যে অবস্থায় যেন মসজিদে যাবেন না আপনার থেকে অন্য যদি কেউ আঘাত পায় কষ্ট পায় তার যদি আপনার পাশে নামাজ পড়তে অসুবিধা হয় তো মনে রাখবেন আপনি গুণাগার जब नाम पढ़ते गए जत स्व पाँ चार चेत बस गुणा पा जी अपन द्वारा को ममिन आघात पाए को ममिन कष्ट पाए तई शर परिष्कार सुगंधित जब जा दुर्गन्ध जान शर ना छोटे विशेषकर मुख्य जान दुर्गन्ध बाहर नए जख्वा दुआ करी फेरिसारा सामने थके तो मुखर दुर्गन्ध पे फेस्तरा कष्ट पारा चले ज चिंता करा आल्ला हुकुम मानते बाध्य आल्ला लिखार हुकुम दिए हमार बी बोल से लिखे नौ तीजे दायित्व आल्ला सब सुन कबू आल्लाह कि दायित किसु फरिस्टा के दिए रेखे जमन जिब्राइल के व्हि पहुँचान दायित्व दिए मिकाइल के रू फोकार दायित्व दिए इशराफिल के रुझी बंटनर दायित्व दिए अजराइल के रू कब करार दायित्व आल्लर समस्त काजिलर माध्यम हो সে কুন ফাইয়ে কুন বললে সব কিছু হয়ে যাবে তবুও সে ওসিলার মাধ্যমে সব কিছু করছে এই দুনিয়ায় ওই জন্য আমাদেরকেও বলেছে ওপ তো ইলেহিল যদি আল্লাহর নিকটে হতে চাও আল্লাহর দরবারে কিছু পেশ করতে চাও তো ওসিলার মাধ্যমে পেশ করো তো এইভাবে খুজ ও জিনাত মিন্ন মসজিদ মসজিদে যাওয়ার সময় জিনাত করে জানতে এগুলো যে মোকদ্দমাতে নামাজ বললাম এগুলো মনে রাখবেন এগুলো কিন্তু অতি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সময় বা তাহারাত পোশাক কেমন হতে হবে সব বললাম কেবলার রুক হতে হবে তারপরে আজানো একামাত এইগুলো সব জিনিসগুলো মনে রাখবেন এগুলো মোকদ্দেমাতে নামাজ নামাজের আগে বা যেগুলো শূন্য যেমন পরিষ্কার কাপড় পরা খুশবু লাগানো মানে আতর মাখা সুগন্ধিত হওয়া বা দাঁড়ি চুল কাঙ্গি করে মিশওয়াক করে তারপরে নামাজের জন্য দাঁড়ানো এগুলো মোকদ্দেমাত সালাত আর অনেক কিছু আছে এই সমস্ত জিনিস কিন্তু বড় ডিটেলস বর্ণনা হয়েছে তৌজুল মাসায়েলে বাবুর সালাতে যান ওখানে প্রতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মাসাল মাসালে বলা হয়েছে ওগুলো পড়ুন তারপরে যদি কোনো প্রকারের সন্দেহ রয়ে যায় কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তো তার বিষয়ে প্রশ্ন করুন ফসল আহলে জিক্রে ইনকুন্তুম আলা মুন তাদের কাছে জিজ্ঞাসা করো যারা জানে যেটা তুমি না জানো জেনে নাও এটা কিন্তু আমি আসামি জেলা থেকে বলছি আমার প্রশ্ন হলো যে কোনো কোন লোকেরা ছুঁড়ে না জানে মুরগি জব করে তাকে ওটাকে বিসমিল্লা বলে জব করে খাওয়া যায় আমার প্রিয় বোন পশু পাখি হালাল পশু পাখি জবাই করার সময় বিসমিল্লাহ ওয়াবিল্লা আল্লাহ আকবার শুধু এতটুকু বলতে বলা হয়েছে অর্থাৎ আল্লাহর নাম নিয়ে একে জবাই করতে হবে बिस्मिल्लाह आकबर जदि क्यों दुआा न पड़ते शुद्ध बिस्मिल्लाहमान रहीम जबा जबाई करतेथेष्टो कम्प्लीट सुरब पर जबा कर हुकुम देवा कुरबानी दुआ जावा आलदा आकिकार जे जख कुरबानी है तर दुआ आलदा आभिन्न दुआ आदा आ सब चे छोटा संक्षिप्त दुआ हे बसमिल्लाल्लाह आकबर यही पश्चिम दिखा केबलिक जबाई करते हैं छुरी जान लोहार छुरी है धारि छुरी है और शून्न तो आगे पानी पान कर पीपेश पशु के जबा करते नहीं पशु जबाई कर समय अन्न पशुरा जान ना देखे एगो मानवतार जन बला तो शुद्ध बिस्मिल्लाहे विल्लाहे अल्लाह अकबर जो जबाई है तो हालाल बैध बाएजा आशा रखी अपन प्रश्न अपनी उत्तर पेन पर प्रश्नी আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক মৌলানা সাহেব আপনারা ভালো থাকবেন আমি দোয়া করে সবার জন্য আমার আটজনের আপনারা দোয়া করবেন আমার প্রশ্ন হচ্ছে আগর নবীরা অনেক দীর্ঘ আয়ু ছিল কিন্তু আমাদের নবীদের রসুল হুদাসাল্লাহ সাল্লাম এত কম আয়ু কেন ছিল নবী বাসিয়ে থাকতেন যদি আমরা কমসে কম ওনার জেল আজকাল তো হইলে ফোনের মাধ্যমে আমার প্রিয় বোন আপনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি যে আমাদের জন্য দোয়া করলেন তার জন্য অনেক কৃতজ্ঞ থাকলাম আর আপনি যে প্রশ্নটা করেছেন যে আগের নবীদের বয়স এত বৃদ্ধি বা বেশি ছিল আমাদের নবীর বয়স এত কম কেন ছিল উনি যদি বেঁচে থাকতেন আমরা ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারতাম কিছু না হলেও যুগের হিসেবে হয়তো মোবাইল টেকনোলজির মাধ্যমে ওনাকে দেখতে পারতাম আমার প্রিয় বোন আল্লাহর সমস্ত বান্দারা আল্লাহর কাছ থেকে একটি নির্ধারিত সময় নিয়ে এসেছে এক নম্বর যেটা কোরআন বলছে আজালুম মোসাম্মা সকলের জন্যে একটা निर्धारित समय रखा हो जो ओई अजल कुरान बोलते एक कदम ना आगे बढ़ते पर एक कदम पिछने जो यहाँ आल्लर निर्णय आल्लाह जारे जो सूझक दिए तुनिया बसबास् कर तब नबी करीम सोल्लामेर अल्प समय উনি যত বড় কাজ করে গেছেন হয়তো ওনার আগের নবীরা অত বয়স পেও তাঁনারা ওই কাজ করতে পারেননি আর মনে রাখবেন নবীর শরিয়াত বিশ্ব শরিয়াত বা দীর্ঘ শরিয়াত মানে ক্যামাত পর্যন্ত আর কোন শরিয়াত আসবে না নবীর দিন উনি যেটা তালিম দিয়ে গেছেন শিক্ষা দিয়ে গেছেন বা শিখে গেছেন বলে গেছেন এই দিন ক্যামত পর্যন্ত থাকবে আর ওনার এই দিন ওনার আহলেবায়তের মাধ্যমে জীবিত থাকবে আর উনি আমাদের মধ্যে আছেন পর্দা নিয়েছেন আমরা নবীর সম্পর্কে এটা বলি না যে উনি মারা গেছেন নবীদের সম্পর্কে আমরা এটাই বলি উনি পর্দা নিয়েছেন বিশেষ করে আমাদের নবী করিম সোল্ল্লা সাল্লাম উনি নিজেও বলেছেন বা আহলেবায়ত বলেছেন যে আমাদের এই পার্থ শরীর सामने थकबे कमरा मन रखो अल्लाब आलमीन के नूर सृष्टि कर नूर कौ शेष है ना नूर शेष नहीं नबी की बोल्लाह नूर अनाद फलिक नूरला सर्वप्रथम के और आली एक तो दुजन की अल्ला नूर तैयार के अल्लाह निजे नूर सृष्टि करो आल्ला नूर कि बुझे गोदिन बुझे जाइन फान इला वज्लाह समस्त जिन फाना आल्ला चेहरा बाकी थक आल्ला चेहरा बोलते कि गभर ज्ञान प्रयोजन आ गर शिक्षार प्रयोजन आारे फातर प्रयोजन आज जरा आरिफ तारा बोलते पर पब्लिक मु मुल्ला मौलवी जरा चटी बै पढ़े मुल्ला रही है एरा यह समस्त जिन गोपन मारफात तरा रखे ना और तरातने भूल बुझे क्यों तर मध्य से ज्ञान नहीं शिक्षा नहीं मारेफात नहीं कुल्ल शन फान इल्लाह वज्लास्त फाना हो जाए आल्ला बाकी थक चेहरा कि वाउि इलमे जफर ইলমাল আদাদের মাধ্যমে যদি সংখ্যা বাইর করেন তো ওয়াজের সংখ্যা বলা হয়েছে চোদ্দো ওয়াওয়ের হচ্ছে ছয় জিমের হচ্ছে তিন ছয় তিন নয় আর হের হচ্ছে পাঁচ নয় আর পাঁচ চোদ্দো আল্লাহ বলছে সমস্ত জিনিস হয়ে যাবে এই চোদ্দো জনের নূর বাকি থাকবে নবী এবং নবীর আহলে ব্যায়তের নূর যে নূর সর্বপ্রথম ছিল আছে এবং থাকবে জান্নাতের দরজার ওপরে যে চোদ্দো মাসুমিনের নাম লেখা থাকবে সে নূর জল করবে তাই সবাই জিজ্ঞেস করবে এই নূর কাদের তখন বলা হবে এই মোহাম্মদের নূর এই আলীর নূর এই আসানের নূর এই হোসেনের নূর এইভাবে নূরের পরিচয় করানো হবে এই ফতেমার নূর এইভাবে সমস্ত নূরের পরিচয় করা হবে ওনারা বাস্তবে একই নূরের সৃষ্টি তাই নবী বলেছেন আউ্লোনা মুহাম্মাদ অসতনা মোহাম্মদ আহরনা মোহাম্মদ কুল্লনা মোহাম্মদ নবীর হাদিস তুলে দেখুন ইন্টারনেটে এই হাদিসটা লিখুন সূত্র পেয়ে যাবেন কত জায়গায় এই হাদিস এসেছে হাদিসে নবী বলেছেন আউ আলোনা মোহাম্মদ আউসতোনা মোহাম্মদ আখরনা মোহাম্মদ কুল্লোনা মোহাম্মদ আমার প্রথম মোহাম্মদ মানে নবী মাসুমিনের মধ্যে প্রথম তো উনি প্রথমেই মোহাম্মদ মাসখানেও মহম্মদ এসেছে মোহাম্মদ বাকের আলাইসালাম শেষ ইমামের নামও মোহাম্মদ উনি বলছেন কুল্লোনা মহম্মদ তো এই হাদিস যখন বলেছিলেন তখন এক সাবি বললেন নবী আল্লাহ আপনারা যখন সবাই মোহাম্মদ তাহলে কারণ নাম আলী কারোর নাম হাসান কারোর নাম হুসাইন কার নাম জাহিনুল্লাহ আবিদিন বা আলী আবুল হুসাইন কেন তখন নবী বলেছিলেন ইন্না শাহরুল্লাহ ইস্নাই আশার কোরআনে বারো মাসের উল্লেখ হয়েছে আল্লাহর মাস বারোটি দিন রাত শেষ হলে একদিন পুরো হয় সপ্তাহ মাস বছর সব আল্লাহর তো এই বছরের যে মাসগুলোর নাম মহরম সফর রবি রবি কেন আলাদা আলাদা নাম রাখা হয়েছে এক নামই তো যথেষ্ট ছিল সব দিন রাত সবই তো আল্লাহর সব এই বছর সবই তো আল্লাহর কি একটা নাম রেখে মহরম মহরম নম্বর এক মহরম নম্বর দুই মহরম নম্বর তিন মহরম নম্বর চার এইভাবে বারো মহরমও রাখতে পারতো কেন সবার আলাদা আলাদা নাম রেখেছে যাতে সবার ভিন্ন পরিচয় হয় আবার তারা যে সবাই আল্লাহর সঙ্গে জড়িত সমস্ত মাস আল্লাহ সেটাও পরিচিত হয় তাই আলী ওই কাজ করেছেন যেটা মোহাম্মদ নবী করেছেন হাসান হোসেন ওই কাজ করেছেন যেটা নবী মোহাম্মদ করেছেন বা বাকি এমামরা ওনারাও সবাই ওই কাজ করেছেন যেটা নবী করিম সাল্লা করেছেন কিন্তু সবার নাম আলাদা আলাদা যাচ্ছে যার ব্যক্তিগত গুণ বা পরিচয়ের মাধ্যমে তাঁনারা সবাই আল্লাহর ওই নূরকে উজাগার করতে পারেন আল্লাহর আদেশ আল্লাহর হুকুম তার বান্ধেদের কাছে পৌঁছে দিতে পারেন আর সবাই যেন পরিচিত হতে পারেন যে অমুক এমামের থেকে আমি এই কথাটা শুনেছি আল্লাহ এই হুকুম দিয়েছেন বা নবী এই শিক্ষা দিয়ে গেছেন তো আমার প্রশ্নের উত্তর আমি আমার প্রিয় বোনকে এতটুকু বলতে চাই যে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা নিজের আহলে ব্যায়তের মাধ্যমেও বেঁচে আছেন সমস্ত এমাম নবীর শাহাদত বরণ করেন নবীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল নবী আল্লাহ সবাই তো শাহাদত বরণ করেছেন মানে নবী সম্পর্কে এমাম জাফর সল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবাই তো শাহাদত বরণ করেন কিন্তু নবী তো সাধারণ মৃত্যু বরণ করেছিলেন উনি তো শহীদ হননি তখন নবী করনীসলাম যেটা বললাম সের শাহাদা তাইন বই তুলে দেখুন নবীর হাদিস নবীও বলেছেন এবং এমামরা মাসুমিনরাও বলেছেন যে আল্লাহ আমাকে ডবল শাহাদাত নসীব করেছে শাহাদাতে সিররি আর শাহাদাতে জাহরি শাহাদাতে সিররি হাসানের মাধ্যমে আর শাহাদাতে জাহরি হুসাইনের মাধ্যমে আমার আহলি সুন্ন বিখ্যাত ওলমা গণ্ডও এটা লিখেছেন যে নবীরা যখন শহীদ হন তো আমাদের নবী কেন শহীদ হননি ওখানে উনি লিখেছেন আমাদের নবী দুই শাহাদ পেয়েছিলেন অন্য নবীরা হতে একটা শাহাদাত পেয়েছেন হয় কাউকে কাতল করা হয়েছিল আন্ডেল বিষ দেওয়া হয়েছিল কিন্তু আমাদের নবী শহীদরা মরে না বেঁচে আছে তারা রুজি পাচ্ছে তাদের জীবন তোমরা অনুভব করতে পারো না তো আমরা নিজের ইমাম নবীদের সম্পর্কে বিশেষ করে চোদ্দো মাসুমিনের সম্পর্কে কখনো ভাবি না যে ওনারা মারা গেছেন মরে শেষ হয়ে গেছেন না ওনারা নূরের তৈরি আল্লাহর নূর কখনো মরে না ওনারা পর্দা নিয়েছেন হয়তো চোখের সামনে নেই আর উনি নিজের দায়িত্ব পালন করে গেছেন আর নবী যেমন বলেছেন আউ্ল মোহাম্মদ আউসতন মোহাম্মদ আখরন মোহাম্মদ পুল্লোন মোহাম্মদ তো নবীর নামের ওনার সন্তান এখনো দুনিয়ায় বেঁচে আছেন অর্থাৎ ওই সন্তানের মাধ্যমে নবী আমাদের মাঝখানে আছেন আমরা হয়তো ওনাকে দেখতে পাচ্ছি না কিন্তু উনি আমাদেরকে দেখছেন যেটা এমা মেমাহিদি আলাইসাল্লামের জন্ম তারিখে আমি উল্লেখ করেছিলাম তাই আমার প্রিয় বোন এটা কখনো ভাববেন না যে নবী নেই বা নবী মারা গেছেন না উনি পর্দায় নিয়েছেন আমাদের চোখের সামনে থেকে সরে আছেন হয়তো আমাদের এই পাপি চোখ ওনাকে দেখতে পারছে না বা আল্লাহ ওনাকে পর্দায় রেখেছে অনেক নবীরা ছিলেন যেন ইউসুফ নবী সকলের সামনে ছিলেন কিন্তু যাদের জন্য অপরিচিত ছিলেন তারা জানতো না যে ইনি নবী ইউসুফ শোয়েব নবী অনেক নবীর সম্পর্কে এরকম বলা হয়েছে যেনারা ছিলেন কিন্তু লোক পরিচিত ছিল না বলে गाय मन करतें तो नबी ओनार सन्तान इमाम मेहिदी आल इसलम बेचे आनारमे नबीर दीन आल्लर दीन शरियत बेचे आनी बेचे आज समस्त विश्व समस्त जगह समस्त ममिन मुसलमान मुखेर ओपर ओनार नाम सब समय जारी आबी मरानी उन्नी बेचे आर नबी दवा शिक्षा जी सुनते थी মেনে তার উপরে আমল করতে থাকি তার মানে নবীকে এখনও আমরা শুনছি বা ওনাকে দেখছি লিখ মানে যদি লেখাপড়া শিখে ওনার বাণীগুলো পড়ে তার উপরে আমাল করতে থাকি তা আমার প্রিয় বোন আশা রাখি আপনি বুঝতে পেরেছেন যে নবী আল্লাহ নির্ধারিত সময় নিয়ে এসেছিলেন সময় পুরো হয়ে গেছে আল্লাহ ওনাকে নিজের কাছে ডেকে নিয়েছে বাকি ওনার শরীয়ত ওনার দিন ওনার তালিম যারি আছে কে আমার পর্যন্ত থাকবে আর উনি নিজের সন্তানদের মাধ্যমে বা নূরের একটি অংশের মাধ্যমে এখনও এই দুনিয়ায় আছেন আশা রাখি আপনি বুঝতে ভুল করবেন না আসুন এবারে আগের অডিও প্লে করি बिस्मिल्लाइम वरम वरकूर आसाम धुबी जिला अल्लाह पा हजूर सहेबकेान कर परिवार शांति दान करु रुजी रोजगार कमाईते बरकत दान कर देह मुबारक भलो राखुक आल्ला पाक आम तो हजूर सहेबर प्रश्न हेरा एक ग्रामीण भाईर संगे आम पिता बेचे थकते मैं दुबार दु जन साथी মানে ওর সঙ্গে কোরবানি দেওয়া পছন্দ হয় না তো ও আবার বলে কি যে না তোমাদের সঙ্গে আমাকে আরো একবার কুরবানি দিতে হবে ওইটা এটা ভেবে আসে इच्छेना भलोना तो, तो कुरबानी शा, ना, ना।, ना दे हजूर हाँ मान दिए को क्षति होना दिल चलो ধন্যবাদ জানাই তবে আপনি যেটা জানতে চেয়েছেন ওই সমস্ত লোক সুযোগধারী স্বার্থলভী লোক ওদের সাথ দেওয়ার কোনো প্রয়োজন নেই বিশেষ করে আপনি যেভাবে বললেন যে সুচরণ নয় বাবার হয়তো ভালো নয় টাকা পয়সা নিয়ে ঝামেলা করতে পারে সময় পয়সা দেবে না ওকে সঙ্গে নিয়ে যে কোরবানি করতে হবে তাহলে কোরবানি কবল হবে এমন কোনো আদেশ নেই এটা তার নিজের মনের ইচ্ছা নিজের তৈরি করা শরীয়ত সে আপনাদেরকে শোনাচ্ছে যাতে আপনি তাকে সাথে নিন একটা ইমোশনাল ব্ল্যাকমেল করছে হয়তো বলবে তিনবার কোরবানি দিতে হয় একসঙ্গে এ সমস্ত সব তৈরি করা শরীয়ত এতে কোনো গুরুত্ব দেবেন না ওর কথা মানার কোনো প্রয়োজন নেই আপনারা নিজের সাধ্য অনুযায়ী যতটুকু পারবেন ছোট পারবেন ছোট দিন যে হাবিল গমের ভুষি দিয়েছিলেন আর কাবিল দুম্বা দিয়েছিল আল্লাহ দুম্বা কবল করবি গোমের ভুষি কবল করে তো যতটুকু যে হালাল পয়সা নিজের সঞ্চয় করার রুজির থেকে যতটুকু যে কোরবানি করবে যে নিয়েতে কোরবানি দেবে আল্লাহ সেটা কবল করবে অনেকের কে সঙ্গে নিয়ে বড় কোরবানি দিলে কবল হবে আর ছোট কোরবানি দিলে কবল হবে না এর কোনো উত্তর পেয়েছেন যদি গুরুত্ব দিবেন না পরের প্রশ্ন নিকুম আমি বোম্বাই থেকে বলছি আমার একটা মুরগি দোকান আছে কিছু লোক জাদু করে বন্ধ করে দিয়েছে তার জন্য কি করতে হবে সেটা একটু আমাকে দেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরাকাত আমার ভাই সাহেব আপনার প্রশ্নের জন্যে আপনাকে আমি ধন্যবাদ জানাই আপনি বলতে চাচ্ছেন আপনি বোম্বেই বসবাস করছেন আপনার একটি দোকান ছিল কেউ জাদুটনা করে হয়তো দোকানটা বন্ধ করে দিয়েছে আপনার মনে হয়তো এমন লাগছে তবুও উপায় হিসেবে আমি বলে দিচ্ছি নবী করিমালাম বাহলে বারতের থেকে বর্ণিত একটি দুয়া এই দুয়াটা হরিণের খাল পাক হরিণের খাল আপনি বম্বেতে যখন আছেন তো ভিন্ডি বাজার বা পায়দুনিতে ওখানে দোকানে আয়ুর্বেদিক ঔষধের দোকানে হরিণের খাল পাওয়া যায় হরিণের খালে এই দোয়াটা লিখবেন কোরআনের আয়ত কিন্তু এটা লিখে ওই দোকানে লাগে দিন সমস্ত জাদু টানার আসার কেটে যাবে ফল হকালামুয়ালিন এই দোয়াটা জাফরানের পানি দিয়ে হরিনের খালের ওপরে লিখে वो दोकने लागिए दिन जो हल खाल संग्रह न करते तो जाफरान पानी दिए कागजर ओपर सदा कागज लिखले चलो और दोकने लागिए दिन आशा रखी और समस्त जदुट टना टोटकार आशार एकदम कटे जाएड़ा सोरा आराफ आयत नम्बर एकशो सतर एकशो अठारो एकशो ऊनीशो ब दमकर दिन व लिखे लागिए दिन और सोर इनूस आयत नम्बर एकाशी जदि य লিখে ওখানে লাগিয়ে দেন বা ওখানে যদি তেলাবাত করেন পড়েন তো ওখান থেকে সমস্ত আসার কেটে যাবে তাছাড়া হাফ হাইকাল দোয়া আছে ডাউনলোড করে নিতে পারেন দোকানে যেয়ে বইও পাওয়া যাবে হাফথ হাইকাল বলে দিয়ে দেবে ওই বইটা মানে দেহ বন্ধ করার বা দোকান বাড়ি বন্ধ করার জন্যে দোয়া আছে ওই জোন আফসি বিল্লাহিল আলিউল আদিম বলে দোয়াটা শুরু হয় তো ওই জোন আফসিবিল্লাহল আলিউল আদিম ওই জোন আফসি প্লাস বলবেন ওই জোন নফসি ওয়া মাহিল্লি আমি নিজের দেহকে শরীরকে বা আমার দোকানকে বন্ধ করছে ওইভাবে বাড়ি বন্ধ করা হয় তো যদি কারোর বাড়িরও অসুবিধা হয়ে থাকে তো সে বাড়ির নাম নেবে নিয়ে ওই দুয়াগুলো সাতটি আটটি দুয়া আছে কোন আয়াত আছে ওগুলো পড়বে প্রতিদিন যদি আপনি পড়েন আশা রাখি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আর সমস্ত জাদু টোনা টোটকার আসার কেটে যাবে এবার একটা শেষ প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আপনি ভালো থাকবেন আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনি দুদিন আগে আমার নাম আসলাম আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম তো আপনি ওই প্রশ্নের উত্তর আমাকে দিয়েছিলেন আর বলেছিলেন যে দুয়া তাজ মানে সর্বদা নিজের কাছে রেখে দেওয়ার জন্য তো মৌলানা সাহেব আমি ইউটিউব সার্চ করেছি ইউটিউব সার্চ করে আমি দুয়া তাজ বলে কিছু পাইনি কিন্তু দরু শরীফ তাজ বলে আছে তো আমি ওই দুয়া তাজ পাবো কোথায় তো আপনি একটু জানিয়ে দেবেন হ্যাঁ ধন্যবাদ আল্লাহ হাফিজ রাখছি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরক ভাই আসাম সাহেব আপনি যদি দোয়াটা নিজে ডাউনলোড না করতে পারেন ইউটিউবে যে ওখানে লিখুন দোয়া অফ ক্রাউন তাজ মানে ইংলিশে বলে ক্রউন দোয়ায়ে তাজ ওখানে এসে যাবে দোয়ায় তাজ দরুদে তাজ নেই কিন্তু দরুদে তাজ ইনকমপ্লিট একটা দোয়া যেটা আমার মুসলমান ভাইদের মধ্যে পরিচালিত হয়ে আছে এটা কিন্তু ওই দোয়া নয় যে দোয়া আল্লাহর তরফ থেকে নবী করিম সাল্লামকে দেওয়া হয়েছিলো পবিত্র কাবা ঘরে ওনার প্রোটেকশনের জন্য ওনার হেফাজতের জন্যে তাই ওই দোয়াকে দোয়া জিব্রাইলও বলা হয় তো ওই দোয়াটা যদি আপনি নিজে ডাউনলোড না করতে পারেন তো স্ক্রিনের ওপর যে চারজনের নম্বর হচ্ছে এনারদের সঙ্গে যোগাযোগ করুন এনারা ইনশাআল্লাহ করে দেবেন বিশেষ করে মালনা আলিরাজা সাহেবকে আপনি কন্ট্যাক্ট করে নিন ওনা নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিন বা কথা বলুন আপনার হোয়াটসঅ্যাপ নম্বর ওনাকে দিয়ে দিন উনি দোয়া আপনাদেরকে পাঠিয়ে দিবে। আমি ওনাকে দোয়া দিয়ে রেখেছি দোয়ায়ে তাজ চেয়ারাতে বিবি জাহিন আফ সালাম অনেক কিছু যে আমি টিভিতে বলতে থাকি তো আমি তো সকলকে প্রোভাইড করতে পারি না আমাকে কারও নম্বর দোয়া হয় আমি শুধু আপনাদের অডিওগুলো পাই আর সেটা শুনে তার উত্তর দিই তো ওই জন্যে এনাদের সঙ্গে যোগাযোগ করে আপনি ওনাদের কাছ থেকে ওই দোয়া নিতে পারেন আশা রেখে আল্লাহ রবুল আলমিন আপনার হেফাজত করবে ভালো মসিবত থেকে রক্ষা করবে সত্তর হাত থেকে আপনি মুক্ত পাবেন এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের ওপরে যে নম্বর দেওয়া হচ্ছে এই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন আপনারা রেকর্ড করতে পারেন বা এই নম্বরে নিজের প্রশ্ন আপনারা নিজেরাই রেকর্ড করে ভয়েসমেল করে দিতে পারেন লিখেও পাঠাতে পারেন আমি আক্রান্ত চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরও একটা অনুরোধ করছি যদি আমার অনুষ্ঠান ইসলাম ইন বাংলা আপনারা টিভিতে দেখার সুযোগ না পান যদি নিজের মোবাইলে দেখতে চান তো নিজের মোবাইলে ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমার সমস্ত এপিসোড ওখানে আপলোড করে দেওয়া হচ্ছে প্রতিদিন আপনি নিজের সুযোগ বা সুবিধা অনুযায়ী নিজের মোবাইলে ওই অনুষ্ঠান বা নিজের প্রশ্নের উত্তর শুনতে পারবেন চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও আদা আলহামদুলিল্লা রামিন আসসালামালাইকুম বরহমুল